আগেরকার আবার আপনাদের উপস্থিত হয়েছি আরেকটি মশলা নিয়ে এর পর্যায়ে যা আলোচনা হবে সেটা হচ্ছে ঋতুস্রাব সন্তান সময় কালীন যা করে হারাম বা স্রাবের কারণে যে কাজগুলো নিষিদ্ধ হয়ে যায় সেগুলো আমরা সর্বসাফলের আটটি জিনিস বর্ণনা করবো এক নম্বর হচ্ছে ঋতুস্রাব সন্তান পশু স্রাবকালীন সময়ের মধ্যে হম সবাস করা যাবে না কারণ দুইশ বাইশ নম্বর এবং তাদের নিকটবর্তী হবে না মানে প্রবাস করবে না যতক্ষণ না তারা পবিত্র হয়ে যাবে এই আয় নাজিল হওয়ার পর বললেন যে তোমরা সবকিছু ঋতুস্রাবের সাথে করতে পারো তবে 302 महिला এটা নিয়ে কারণ তিনটা ঋতুস্রাব আছে ইদ্যত সুতরাং পবিত্রতা অবস্থায় তালাক দিতে হবে আপনার ঋতুস্রাবী ব্যবস্থা নয় এই কারণে তুমার কে তাকে আদেশ করবে যেন সে ফেরত নেয় তার হম স্ত্রীকে এই আদিসটা আমরা বুখারের মধ্যে পেয়ে থাকি পাঁচ হাজার দুইশত একান্ন শৈবী এক হাজার চারশো এরকম ভাবে আরেকটি ব্যাপার সরিয়ে নিষিদ্ধের জন্য যখন তোমার ঋতুস্রাব শুরু হবে তখন তুমি সালাদ আদায় করা পরিত্যাগ করবে আদেশটি বুকের মধ্যে এসেছে তিনশো মুসলিমের মধ্যে এসেছে তিনশো এরকম কাজ নিষিদ্ধ সেটা হচ্ছে সৌম পালন করা ছিলেন যে তোমাদের কেউ যখন তার ঋতুস্রাপ তোমরা তো রোজা রাখো না সালাত আদায় করে না এটা কি ঠিক নয় তখন তারা বলেছিল অবশ্যই এই হাদিসটা বোখারের মধ্যে এসেছে নম্বর হাদিস এরকম ভাবে পাঁচ নম্বর বলেন যে একজন হাজি যা করে তুমি তা করতে পারো তবে তুমি কারোর সহ করবে না পবিত্র হওয়া পর্যন্ত এই হাদিসটা আমরা বুখারীর পাই তিনশো মুসলিমের মধ্যে হ্যাঁ এটাই অধিকাংশ আলম এম সাবি এবং তাবের মধ্যে অধিকাংশ আলেম মেহমত পোষণ করেছেন এবং পরবর্তী আলেমরাও তবে কোন মহ মহিলার যেমন যদি তার কোরআন ভুলে যাওয়ার আশঙ্কা হয় করতে করতে পারে। পারে এরকম ভাবে যদি কোনো মহিলা শিক্ষিকা হয় মাদ্রাসার মধ্যে সে পড়াতে পারে অথবা কারোর যদি নির্দিষ্ট পরিমাণ পড়া যেটা না পড়লে হয় না সেটা সে পড়তে পারে তবে প্রয়োজন না হলে পড়বে না এটাই কিছু কিছু আলমের কথা যে কাজটা নিষিদ্ধ সেটা হচ্ছে কোরআন স্পর্শ করা সেটা নিষিদ্ধ কারণ আল্লাহ সুরা উনআশি নম্বর আয়তের মধ্যে বলেন যে কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া স্পর্শ করবে না যে আমি কখনো মসজিদ কে যার গোসল ফরাজ তার জন্য এমন কোনদুসের জন্য হালাল করিনা না। এটা আবু দাবাদের হাদিস হাদিস নম্বর দুইশত দুইশো অষ্টাশি এরকম ভাবে যখন আহ যখন এতেকাফে ছিলেন তখন তার মাথাকে হজরত আয়সের দিকে নিকটবর্তী করেছিলেন তখন হজরত আয়সা নিজে রুমে ছিলেন তখন হম আপনার রসুল তখন মাথা হ্যাঁ এরকম ভাবে রসুল আকরম সাল ইসলাম হারাম করে দিয়েছেন মসজিদে ঋতুস্রাবের আপনার চলাফেরাকে যদি আপনার ময়লা করে দেওয়ার ভয় থাকে তবে যদি ময়লা করার ভয় না থাকে এমনে চলে যেতে পারে তাতে কোন সমস্যা নেই অবস্থান করা ঋতুশ্রাবী এবং সন্তান হবে এবং তাদের এগুলো মানতে হবে আল্লাহ জাদেরকে সঠিক জেনে আমল করার তফিক দান করুন